হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মরে তোমা বিনা কি দয়ালু জগৎ সংসার জগৎ এ শব্দের আর্থ জগৎ জগৎ মনে যা সবসময় ভ্রম্যমান আছে এবং আমরা যেহেতু আমরা এই জগতে আমরা ও সব সময় ভ্রমণ করে এই ভ্রমণ্ড ভরি অনন্ত জীবগণ চৌরাশি লক্ষ জনিত করে যেতে চান না অস্ট্রেলিয়া ফ্লোরিডা ইংল্যান্ড ঢাকা কলকাতা দিল্লি বম্বে যাও দুনিযা দেখলো কি আছে দু মধ্যে কি আছে দু মধ্যে জন্দ মৃত্যু জোড়া ব্যাধি দুঃখ কত প্রকার অসংখ্য প্রকার দুঃখ আছে যার মধ্যে চার মুখ আছে জন্ম মৃত্যু জোয়া ব্যাধি এবং সেই জন্ম মৃত্যু জোয়া ব্যাধি আমরা চৌরাশি লক্ষ জনে অনুভব করতে পারি আমরা যদি চাই এবং আমরা চাই সেই জন্য আমরা এখানে আছি কারণ আমরা মূর্খ কৃষ্ণ ভুলি সেই আদি বাহির মুখ দেব মায়া তারে দেহ সংসার শুখ সুখ না দুঃখ কি চায়, সুখ না দুঃখ তো সুখ কিভাবে পাওয়া যায় এই জগতে সুখ আছে নেই ও শিশু সুখ পাচ্ছিস বলা হচ্ছে যে আমরা যদি পূর্ণ কাম করি তাহলে আমরা সর্গে যেতে পারি এবং সেখানে স্বর্গ লোকে আমরা খ অনুভব কোথা চেত ভুক্ত সোক বি ক্ষীণ পুণ্য মার্যোক বিশি শগসুক চি এটা সমস্ত রকম সাংসারিক সুখে মতো কল্পনা কিন্তু সারদৌকে ওই কল্পনা এই ধরাধামের কল্পনা থেকে আরো বেশি চিত্রবা। কিন্তু ভগৎগ গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে গেলেও এবং বিশাল সুখ লাভ করলেও এখানে আবার ফিরে আসতে হবে এবং স্গেও সেই সুখ সেটা কাল্পনিক কাল্পনিক এবং ক্ষণিক শান্ত আছে যে কখনো কখনো রাত্রে স্বপ্নে দেশে আমরা সুখ অনুভব করে খুব ভালো অবস্থা আমি রাজা হচ্ছি খুব খুব भलो सुख अनुभव कर स्वे परिणती है स्वप्न तो प्रथम भलो चले पाप तो संसारिक जीवन से जो स्वप्न मत স্বপ্নে কি অবস্থা আছে স্বপ্নে যা হয় তা দাম আছে কি রাত্রে আমরা যদি স্বপ্ন করে যে আমরা রাজা তবু সকবেলা উঠে তো অফিসেই না ফ্যাক্টরি চে যেতে হবে না আমরা ওই নিজে কাঠে বসে সবাইকেই কে বললে যে আমি রাজা স্বপ্নে দেখলাম তো কেউ আমাদের কত মানবে রাজা ঠিক আছে মানবে না ঠিকঠিকই মানছে ঠিক ঠিকই মানলে আমাদের লাভ হবে তো আমরা নিজে কল্পনায় নিজেকে রাজা বানাতে পারে কিন্তু সেই রকম প্রচার ঘোষণা করে যে আমি রাজা কি হবে আমরা পাগল বাড়ের মধ্যে রাজা হবে আমি রাজা আমি মাহাত্মা গান্ধী যদি বলি তো আমরা মাহাত্মা পাগল বাড়ির ভিতরে আর কেউ মানবে না একটা গল্প আছে যে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু একবার পাগল খানে গেছে পাগল লোকে দেখে জম তো ভিতরে গিয়ে এই পেশেন্ট থেকে এই জিজ্ঞেস করেছে তুমি কে ও জওয়াহরলাল নেহরু উদ্যোগ দিয়েছেন যে আমি জওয়াহরলাল নেহরু আমি দেশের প্রধানমন্ত্রী ও পেশেন্ট বলেছেন সাবধান খর সেই রকম কথা বলো না আমি সেইটা বলাম এবং সেই জন্য আমাকে এই পাগল খানা ভিতরে রেখেছে তো সেটা আমাদের মূর্খতা আমরা সবাই পাগল কি করে ঈশ্বর আহম আহম ভোগী সবাই মনে করে যে আমি ঈশ্বর আমি ভোগী আমি ভোক্তা জগতের মধ্যে সব কিছু যা আছে সেটা আমার ইন্দ্রিয় তৃপ্তি বরদানের জন্য তো সারদালকেও সবাই পাগল আছে কারণ সবাই মনে করে যে আ। সেটা প্রকৃত আনন্দ কিন্তু জানে না যে তাদের তাদের পতন হবে স্বর্গ থেকে তাদের আবার অনেক রকম শরীরের মধ্যে প্রবেশ করতে হবে আজ আজ। আজ এর রাজা কাউকে কুকুর কুকুর যে ওই রাস্তায় বেড়েছে কিছুদিন আগে সেই ইন্দ্রদেব ছিল এবং কী প্রতঙ্গা আছে তো হতে পারে পরে দেশের প্রধানমন্ত্রী হবে এই হচ্ছে সংসা চক্র আমরা আজকে ব্যাপারী না কৃষক না সংসদের সদস্য এই যে সব স্বপ্নের মত স্বপ্নে কতদিন বাঁচব কোনতে পারছে আট বাজে আহ আট আট আর দশ তো সূর্যাস্ত হয়ে গেছে তো কোন গ্যারান্টি আছে যে আমরা আবার এই দুই চোখের দ্বারা সূর্য দেখবে তো একদিন আসবে যার মধ্যে আমাদের চোখ বন্ধ হয়ে যাবে এবং আবার খোলা হবে না তারপর হরিব হরিব হবে হরিব হরিব বলে আমাদের যাত্রা হবে শান যাত্রা এবং আত্মা যাত্রা কথায় হবে কারণ অনুসার যারা ভালো কারণ করে তারা ভালো গতি পায় এবং যারা খারাপ কর্ম করে তারা মন্দ গতি পায় কিন্তু প্রকৃত পক্ষে সবকিছু যা আমরা করি এই ভৌতিক জগতে সেটা সব মন্দ কারণ আমরা সবাই পুণ্য কর্ম কলেও অথবা খারাপ ভাব কর্ম কলেও আমরা সবাই কৃষ্ণকে ভুল করে এই জগতে ঈশ্বর হামহামভোগী আমি ঈশ্বর আমি ভোগী আমি মালিক আমি ভগবান এই ভুল ধারণা অনুসারে আমরা চার আশি লক্ষ জনীতে অনেক রকম ক্ষণিক কল্পনা করে আমি চট্টগ্রামে ঈশ্বর আমি এই আমার নিজের না ঈশ্বর রূপে আমরা মনে করি রূপে আমরা মনে করি আমি আমি সবসময় বড় চুচু না ইদুর না কিট না পতঙ্গ না বাদর তো এইভাবে আমরা দুঃস্বপ্ন মধ্যে আছে এবং থেকে মুক্তি হয় না কারণ আমাদের আসক্তি আছে কাল্পনিক ইন্দ্রিয় তৃপ্তি সন্তুষ্টি বিধানে প্রায় আশেই আসক্ত আছে তো বিশেষ করে কলিযুগে कलिजुगे लोकर भगवान भक्ति अनेक दूरे आने के ভক্তি করে তার মধ্যে অনেক আছে যেই শুধু অভিনয় করে না কি না ঘুমাচ্ছে নাকি আপনি কি কত শুনছেন না জপ করছেন উভয় সাথে কি করে সম্ভব হয় এখন ভাত চলছে জব করার সময় নেই যদি জপ করতে চান তো জায়গায় করো চলছে ভাতে মধ্যে জব করা উচিত নয় মহাবু বলছেন কীর্তনীয় সাদা হিহি কিন্তু হরিকথা দ্বারা কীর্তন হয় এবং সেই সময় শ্রবণ করা উচিত জপ করা উচিত না তো আমরা এইভাবে এই সংসার চক্র মানে সংসার চক্রায় আটকে গেলাম এবং এর থেকে মুক্তি হওয়া খুব কঠিন কারণ আমার দৃঢ় আর শক্তি আছে এই কাল্পনিক ভোগ বাসে উপায় কি শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করছে অব করছেন নাম শুনছে না এবং পাঠক শুনছে না খুব ধ্যানে মগ্ন যেমন দেখাচ্ছে চন্দ্র মহাপ্রভু এসেছেন এই কলি যুগে কলি হতে জীব উ জন্য এবং তার কি উপায় আছে আমাদের উদ্ধারের জন্য কি উপায় আছে আর কে সমার্থ আছে আমাদের উদাহর জন্য তো অনেকে ঘোষণা করে যে আমি তোমার বন্ধু আমি তোমার উদাহর অথ কৈবল নাথ কই রামকৃষ্ণ বিবেকানন্দ তো সব বলে যে আমাদের উদ্ধার করে কিন্তু প্রকৃত পক্ষে সেই চন্দ্র মহাপ্রভু আর কেও আমাদের প্রকৃত বন্ধু নেই বিনা কে দয় আলু জগৎ সংসার সেই চন্দ্র মহাপ্রভু এবং সেই চন্দ্র মহাপ্রভুর বাস্তবিক অনুগামী জন আমাদের আসল বন্ধুগণ আছে এবং আর সবাই তো রূপে সত্য আছে আমাদের যদি ঠিক মতো শৈচন্দে মহাপ্রভুর সম্বন্ধে জ্ঞান দেয় না বন্ধু রূপে বন্ধুরূপে আশ্রয় তো বন্ধু হয় না বন্ধ অন্য যে বাইরে আমাদের বন্ধুর মত দেখায় কিন্তু তাদের অনেক উদ্দেশ্য আছে আমাদের প্রতারণা করতে তো আধ্যাত্মিক জীবন হচ্ছে আমাদের এই ভৌতিক দুর্দশার থেকে উপায় অনেকে বলে যে ওই শুধু আমার শিষ্য হাও এবং শুধু আমার শিষ্য হওয়ার তোমার উদ্ধার হবে আর কিছু মেনে চলার দরকার না তো আমি আমি কৃপা দেব আমি একটু নিজে চরণ ধুলি দেব এবং তার বলে তোমার সবকিছু হব কিন্তু কৃপা কি সেটা বুঝতে হবে মহাপ্রভুর কৃপা কি মহাপ্রভুর কৃপা উপদেশে দ্বারা পাওয়া যায় এবং সেই উপদেশ কি হরে কৃষ্ণ বলি রহ কিন্তু সুখী আমরা কি করে সুখী হতে পারে আমরা যদি শুদ্ধ ভাবে জীবন যাপন করে ভক্তি সদাচার আমরা যদি পালন করে তো মহাপ্রু কি বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Krishna কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম Rama রাম হরে হরে সব কয়ে কহাম এ মহামন্ত্র ইহা যাবেন নিবন্ধা মহাবু বলেন সার্বক্ষণ নামী নাহিয়া তো লোকের অনেকে মানে অনেকে বলে যে মহাবুব বলেন যে নাম সাজাইবা বল আর কোন নিয়ম হয় না তো আমরা মাছ াজ সবকিছু খেতে পারি তার মধ্যে কি ছুটি আছে মহাপ্রভু বলেন বিধি না হিয়া তো মহাপ্রভু বলেন সরবেক্ষণ নাম বল নাম বলি তো সুযোগ হবে না মাছ খেতে না খরচ তো খাওয়ার সময় নাম জপ করা বন্ধ হতে হবে না যারা সার্বক্ষণে যেন এবং এই নির্বন্ধ শব্দ সেটা ঠিক মত বুঝতে হবে আর মহাবুখী বলেন কহিলাম এই মহামন্ত্র ইহা জপ কিয় সবে নিবন্ধ নিবন্ধ মানে ভক্তি সদা চারে নিয়ম গুলো পালন করে তো এইভাবে ভক্তি সদা পালন করতে হবে সেই চন্দ্রের চড়ে তামড়ে বিশেষ করে সনাতন শিক্ষায় তো কি করে ভক্তি সদা চা পালন করতে হবে মহাপ্রভু বিশদ আসলে বিশদ ভাবে না মহাপ্রভু সনাতন গরুর স্বামীকে সংক্ষিপ্ত ভাবে বলেছেন এবং মহাপুরুষনাথন্দ্র স্বামীকে আদেশ দিয়েছেন আমার উপদেশ আমি সংক্ষেপে দিয়েছি তুমি সেগুলো বিশদ ভাবে বর্ণন করে তো কি করতে হবে ভক্তিযোগে কিভাবে ভক্তি সজা পালন করতে হবে যাতে আমাদের হরি কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ কারণ থেকে আমরা আশা ফল লাভ করতে পারি সেটি আমাদের বুঝতে হবে ভক্তি ফল কি হয় নাম করা ফল হচ্ছে কৃষ্ণ প্রেম ভক্তি প্রাপ্তি কিন্তু প্রেম এবং ভৌতিক আর শক্তি দুইটি এই কক্ষে থাকতে পারে না আমাদের সমস্ত ভোগ বাসনা ছেড়ে দিতে হবে আমাদের সমস্ত ফাপ আচরণ ছেড়ে দিতে হবে ভূতি কৃষ্ণ প্রেম হবেনসুখ কথামভ্যুদ রূপ গোস্বামী বলেছেন যে ভক্তি স্পৃহ অর্থাৎ ভোগবাসন এবং মুক্তি স্পৃহ মুক্তি তো এই দুইটি পিসাচির মত এবং যতক্ষণ পর্যন্ত এই ভুক্তি এবং মুক্তি স্পৃহ হৃদয়ের মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত ভক্তি সুখ অনুভব করা কোন প্রশ্ন নেই তো আমাদের নাম করতে হবে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করার থেকে প্রথম ফল হবেই যে আমাদের ভোগ বাসনা ক্ষমে যাবে এবং ধীরে ধীরে আমরা সমস্যা অনার্থ থেকে নিবৃত্ত হবে অনার্থ মানে ভোগ এবং নিবৃত্তি অনার্থ নিবৃত্তি মনে মন শুদ্ধ হবে তারপর আমরা আসল ভক্তির রাজ্যেই প্রবেশ করতে পারি जत कण पर्त भोग बात कण पर्जि शुद्ध होते शुद्ध भक्ति अर्ज शुद्ध मनिकस्ता इंद्रिय तर्पणे ইচ্ছা থেকে মুক্ত হতে হবে এবং যা আমরা করি তো শুধু ভগবান শ্রী সন্তুষ্টি বিধানের জন্য হওয়ার উচিত তো মহাপ্রভুর কৃপা महाप्रभुर कृपा कि प्रकार बस्तु आदि मन कर महाप्रभु कृपा हम एक रकम बस्तु जर द्वारा सांसारिक সুখে বর্ধন হবে তাহলে আমরা বঞ্চিত হবে না মনে যে মহাবা এত বস্তু আছে যে আমরা গর, গর বলে সাথে সাথে পাপ আচরণ করে এবং সেইভাবে আমরা গড়ে কৃপা লাভ করতে পারে আমরা আমরা যদি নিজেকে করে ভাবে তাহলে আমরা গড়ে আস কৃপা লাভ করতে পারি না তো সেই জন্য শিলপ্রভুপাদ সারা পৃথিবীতে নাম প্রচার করার সাথে সাথে আমাদের অনেক দিব্য গ্রন্থ দিয়েছেন যা দ্বারা আমরা শিখতে পারি কিভাবে যোগ সাধিত হয় শুদ্ধ ভাবে কৃষ্ণ ভক্তি সদাচা পালন করতে হবে এবং মনে বাসনা শুদ্ধ চলতে হবে শুদ্ধ মনে আমাদের হৃদয়ে একমাত্র কামনা হওয়ার উচিত কৃষ্ণ আর কিছু নেই সহজ অনেকে বলে আমি আর কিছু চাই না কিন্তু আমরা অনেক কিছু চাই আমরা গাইতে পারি আমি আর কিছু চাই না এই জমে না পরে আর কিছু চাই না কৃষ্ণ সেই বা নিজের হৃদয়ে প্রেক্ষা করতে হবে আমরা কি শুধু মুখে বলি না আমাদের হৃদয়ে ইচ্ছা সেই রকম আছে কিনা। কি না কৃপা কি সেটা রকম উপদেশ দেওয়া আমাদের ভালো সুযোগ আছে বিশেষ করে আপনাদের ভালো সুযোগ আছে কারণ মহাপ্রভু বলেছেন ভারত ভূমিতে হইল মানুষ জন্ম যা জন্মের সার্থক করি কর এইক রাজনৈতিক ভাবে ভারত খন্ডিত আছে কিন্তু মহাপ্রভু যে সময় প্রচার করেছে এবং এখানেও পৌরাণিক এবং ঐতিহাসিক দৃষ্টিতে এই বাংলাদেশ ভারতে উপমহাদেশ এর অন্তর্গত আছে আপনাদের জন্ম হচ্ছে ভারতের মধ্যে এবং বিশেষ করে যারা ভারতের মধ্যে জন্মগ্রহণ করে তাদের বেশি সুযোগ আছে বড় সুযোগ আছে কৃষ্ণ ভক্তি করতে সংস্কৃতি সেই রকম তো মহাপ্রভু সবাইকে পৃথিবীর যারা ভারতের মধ্যে মনুষ্য জন্ম পেয়েছেন তাদের উপদেশ দিয়েছেন তো খ্রিস্টান আমের দ্বারা জীবন সফল এবং সফল করে অন্যদেরও এই প্রেম কৃপা উপহা দাও আপনাদের ভাগ্যা আছে যে আপনাদের সুযোগ আছে খ্রিস্ট নাম করতে পরের সুযোগ সকলের সুযোগ আছে কিন্তু যেহেতু আপনারা মহাপ্রভুর দেশে এই সং আপনাদের বড় সুযোগ আছে কথা আছে যে যারা গঙ্গা নিকটে থাকে তারা খুব কম গঙ্গা স্নান করে গঙ্গে স্নান করতে চান ইচ্ছা আছে গঙ্গে স্নান করতে কিন্তু যারা গঙ্গা পাশে থাকে তাদের ইচ্ছা হয় যে কোনো সময় আমাদের নিকটে যাচ্ছে সময় আমি গঙ্গে স্নান করতে পারবো এবং এইভাবে পুরো হয়ে যায় তারা একবারও গঙ্গে স্নান নিজে বাসে চুপালে জলে স্নান করে যে কোনো সময় আমার এক গল্প আছে যে নালি প্রতিদিন তা ব্যবসা ছিল প্রতিদিন ভগবানের শ্রীমন্দিরের জন্য ফুল নিয়ে আসে প্রতিদিনে বাইরে থেকে পুজারীকে এবং প্রতিদিন দর্শন তারপর প্রতিদিন মনে করেন খেলকে প্রতিদিন এই বাড়ির বাবা গেছে এবং সারা জীবনে একবার মন্দিরে প্রতিদিন মন্দিরে গেছে কিন্তু একদিনেও মন্দিরে ভিতরে যায়নি দর্শনের জন্য আমরা আমরা যদি মহাপ্রভু প্রেম উপহার যে নামে দ্বারা এত সহজ ভাবে লাভ করা যায় আমরা যদি সে তো গ্রহন করে না আমাদের কি অবস্থা হরি হরি বিফলে মানুষে মনুষ্য জন্মে রাধা কৃষ্ণনা ভে জানিয়ে শুনিয়া বিষ আপনারা মনে করেন এবং করে উচিত না আপনাদের মধ্যে যারা মালা করেন ভক্তি সদা চাপ পালন আমাদের আমারও মনে করার উচিত না এখন সবকিছু যা আমি করি সেটা আবার আন্তঃদর্শন করতে হবে আমার হৃদয়ের ভিতরে কি আছে মন কি মলি আছে না নির্মল আছে জীবনে সংস্ধি শুধু আমিষ আহা বর্জন করা আর হয় না অবশ্যই আমিষ আহা খেলে তো জীবনে আধ্যাত্মিক সিদ্ধি প্রাপ্ত করার কোন প্রশ্ন নেই কিন্তু শুধু নিরামিষ আহী হাওয়া থেকে আমরা কৃষ্ণপ্রেম লাভ করতে পারেনা নিরামিষ আসি প্রসাদ সেবক মহাপ্রসাদ সেবক এবং নাম সেবক হলে আমরা যদি প্রসার সেব করে আমরা অন্য কোন খাদ্য খাই এবং আমরা নাম উচ্চারণ করে তো সেই ও জীবনের সংস্কৃতি হয় না মন শুদ্ধ হতে হবে সেই নাম মনযোগ সঙ্গে উচ্চারণ করতে হবে এবং শুদ্ধ উদ্দেশ্যের সাথে জপতে হবে জপের সময় আমি যদি অন্য মনস্ক হয় আজকে আমাকে কি করতে হবে চারে যেতে হবে এবং মন যদি ভ্রমণ করে পুরো জগতের মধ্যে তো ফল হবে যে আমরা পুরো জগতে মধ্যে আবার ভ্রমণ করব সেই জন্য ভাবে শ্রীনন্দন মানে কৃষ্ণ মন কৃষ্ণের চরণে রাখতে হবে এখন করতে হবে মানে আমাদের জীবনের উদ্দেশ্যে এই হাওড় যে আমাদের আর কিচ্ছু চায় না শুধু মুখে বলা চলবে না কিন্তু ফকে পকে মন হৃদয় মানে আমাদের উদ্দেশ্য সেইটা হতে হবে আমাদের উদ্দেশ্য যদি শুদ্ধ হয় তাহলে আমরা খুব শীঘ্র মহাপ্রভুর পুরো কৃপা লাভ করতে পারি সতজনতি নিত্যশলভি যার সভায় শ্রীকৃষ্ণে এবং ভাষণ খুব শীঘ্রই শ্রীকৃষ্ণের পুরো কৃপা পায় এবং সুলভে শ্রীকৃষ্ণের চরণ সেবা মহাপ্রভু শ্রীকৃষ্ণের চৈতন্য প্রেম বিচরণ করার জন্য সেই জন্য ইনি হচ্ছেন করুণা আবত মহাবধান আবত ঠিক তা কৃপা কিভাবে গ্রহণ করতে হয় তো আজকে আমি এর সম্বন্ধে একটু কিছু বলেছেন বলেছি এবং এইখান আমি এই ছোট বক্তৃতা বিরাম দিছি কালকে দুপুরে আরো বড় অনুষ্ঠান হবে প্রবর্তক সঙ্গে আপনারা সবাই নিমন্ত্রিত আছে জন্ম আরে কৃষ্ণ